কিন্তু আপনি তো মাকে বাধ্য করতে পারবেন না বোনকে আপনি বাধ্য করতে পারবেন না কিন্তু বোন যখন বিয়ে দিবেন তা স্বামী দায়ীও হবে যদি আপনার বোন নামাজ না পড়ে এটার জন্য স্বামী দায়ী আপনি দাওয়াত দিবেন আপনি একজন দায়ী হিসাবে মাকে জাহান নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করবেন বোনকে জাহান নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করবেন কিন্তু আপনি বাধ্য করতে পারবেন না